রহমতুলিল্লা রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বা ইউবনেরা আলহামদুলিল্লাহ চোদ্দো শত চল্লিশ পবিত্র সাহারা রমাদানে তফসিরুল কোরআন ডট কমের সম্মানিত দর্শক শ্রোতা বা উদ্দেশ্যে আমরা ধারাবাহিক যে আলোচনা করে যাচ্ছি সেটি হলো আমাদের এই বাংলাদেশে রমাদান মাসকেন্দ্রিক যে সকল ভুল আমরা করে থাকি সেই ভুলগুলো নিয়ে আমরা বাছাই করে বিশটি অন্যতম ভুল আমরা আলোচনা করে যাচ্ছি ইতিপূর্বে আপনাদের সামনে নয়টি ভুল আমরা আলোচনা করেছি আজকের এই পর্বে দুইটি ভুল আমরা আলোচনা করব। তো ১০ নম্বরে যে ভুলটি আমরা আপনাদের সামনে তুলে ধরবো সেটি হলো এটি বিশেষ করে আমাদের সম্মানিতা মাবন্দের বোনদের উদ্দেশ্যে পবিত্র সাহারমা দানে আল্লাহ সবান তালা মা বোনদেরকে আল্লাপাক একটি রুকসদ দিয়েছেন যা আমাদের সম্মানিত মা বোনেরা তাদের নিয়মিত যে মাসিকের সময় হাইজের সময় এই সময়টুকু তারা সিয়াম পালন করবেন না পরবর্তীতে তারা রমাদানের পরে তাদের সুযোগ সুবিধা তারা এই সিএমগুলো কাজা করবেন কিন্তু যেই কয় দিন তারা সিয়াম পালন করবেন না এই কয় দিন তারা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করবেন সিএম ভেঙে ফেলবেন কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক মা বোন এই অবস্থায় হায়েজ অবস্থায় সিয়াম পালন করেন না কিন্তু আবার দিনের বেলায় কিছু খান না তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকেন এবং না খেয়ে থাকাটাকে তারা ফজিলতার মনে করেন স্বাভাবের কাজ মনে করেন এটা একটা মারাত্মক ভুল তারা ছেলে মেয়েদের সামনে বা লোকজনের সামনে পরিবারের অন্যদের সামনে খাবেন না এটা ঠিক আছে এটা রমাদানের প্রতি আদাব রক্ষা করবেন সবাই সামনে খাওয়া দাওয়া করবেন না কিন্তু তিনি কিছু না কিছু খেতে হবে এবং আল্লাপাক যেহেতু তাকে রক্তদ দিয়েছেন তিনি সিএম বঙ্গ করেছেন কিন্তু তিনি এখানে না খেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার সাথে তিনি সিএম পালন করবেন এটা তার জন্য যদি মনে করেন যে এর মাধ্যমে আল্লাপাক স্বভাব দিবেন তিনি এটাকে সবাবের উদ্দেশ্যে করে থাকেন তাহলে গুণা হবে এজন্য তাকে সিএম ব্যাঙ্গে ফেলতে হবে এবং কিছু খেতে হবে এই অবস্থায় থাকা এটা ফজিলতময় মনে করা এটা একটা মারাত্মক ভুল অনেক মা আমাদের সম্মানিত মাবনেরা করে থাকেন এই ভুলটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এরপর আমরা ১১ নম্বর ভুল যে ভুলটি আমরা তুলে ধরব সেটি হলো আমাদের তারাবির ছলাদকে অন্যান্য অন্য সলাদ থেকে ভিন্ন রূপে আদায় করা অর্থাৎ কোন কোন এলাকায় আমরা ছোটবেলায় শুনতাম বলতো যে তারাবি মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি তারাবি পড়া যায় তত বেশি সবাব এইজন্য জন্য মসজিদে মসজিদে প্রতিযোগিতা শুরু হয় কোন মসজিদ থেকে কোন মসজিদে তারাবি তাড়াতাড়ি পড়তে পারে এই মসজিদে যদি 30 মিনিটে পড়ে তা আরেক মসজিদে পঁচাশ মিনিটে শ্বাস করে আরেক মসজিদে ২০ মিনিটে শ্বাস করে এই যে তারাবি সংক্ষেপ করার প্রতিযোগিতা এটি মারাত্মক একটি ভুল এজন্য আমার সম্মানিত আলাদা কোনো বিধান অন্য অন্য সলাত সেগুলো আমরা যেভাবে আদায় করব। ঠিক একই নিয়মে তারাবি আদায় করতে হবে অর্থাৎ তারাবির মধ্যে কেরাত কোরআনে কারিমের তালাওয়াত এটি ফরজ নামাজে ইমাম সাহেব যেভাবে তালাবাত করেন ঠিক একইভাবে তারাবি চলাতেও তালাবাত করবেন এখানে তারাবির কারণে অতি দ্রুত গতিতে তেলাবাদ করা যাবে না এবং আমাদের সমাজে আমরা কোরআন খতমকে বাধ্যতামূলক করে নিয়েছি বাধ্যতামূলক করার কারণে আমাদের সম্মানিত হাফেজ সাহেবগণ অতি দ্রুত গতিতে তেলাবাদ করেন যেটা বোঝা যায় না তার তেলের খেলাফ যেটি কোরআন বিকৃতির সামিল মারাত্মক গুনাহের কাজ এই কাজগুলো করে থাকেন যে কিভাবে দ্রুত খতম করা যায় তারপরে দেখা যায় আমরা রুকুর মধ্যে সুন্দরভাবে তিনবার তাজবি পড়তে পারে না তারপরে রুকু থেকে তাড়ানোর পরে সুন্দরভাবে স্থিরভাবে দৃঢ়স্থিরভাবে তা দিলে আর কান হয় না শেষদার মধ্যে তিনবার সুন্দর করে তাজবি পড়া যায় না দুই সাজদার মাঝখানে বসা যায় না তা শাহাহুদ দরুদ পরা যায় না অর্থাৎ দ্রুত গতিতে তাড়াতাড়ি সংক্ষেপে চলাত তারা বিশ্বাস করা এটা আমাদের একটা মারাত্মক ভুল এবং বাংলাদেশে এটি বহুল প্রচলিত ভুল অধিকাংশ মসজিদে আমাদের বাহিরা এই ভুল করে থাকেন যে এজন্য যে সকল বা এই মসজিদের দায়িত্বে আছেন যে সকল বাড়িরা মসজিদের সম্মানিত মোতাবাল্লি সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি যারা আছেন তারা অবশ্যই তাদের উপরে এটা দায়িত্ব কর্তব্য যে তারা তাদের মসজিদগুলোতে তাদের নিয়ন্ত্রণে যে মাসিদ আছে সেই মাস অবশ্যই তারাবিকে আলাদা পদ্ধতিতে পড়াবেন না আপনি হাফেজ সাহেবকে ইমাম সাহেবকে বলে দিবেন যে ফরসলাত যেভাবে আদায় করি আমরা ঠিক একইভাবে তারাবি আদায় করব। তালাবাত এখানে ভিন্নতর কোন তালাবাত হবে না ফরস চোলাতে যেরকম তালাবাত সলাতর তারাবিতেও একই রকম তালাবাত এরপরে आ, रुकु सजदा बैठक सबगुलू जान सुन्ना रक्षा फरज रक्षा कर वजीब रक्षा जाना रुकु सस्दा बैठकगुलू हैं आशरदी अल्लाह तला आनहा আবু সালামা বিন আবদুর রহমান রাহেমাহুল্লা তিনি জিজ্ঞাসা করেছিলেন যে রসুল্লাহ সাল্লাই রমাদানে কিভাবে সলাদ আদায় করতেন আর আম্মা জানা আশারাদিল্লা বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রমাদান এবং গায়ের রমাদান সব সময় তিনি এগারো রাকাতের বেশি সলাদ আদায় করতেন না আর ফাঁকান ইউসল্লি আরবান তিনি চার রাকাত সলাদ আদায় করতেন ফালা তস আল আন হসন কত সুন্দর আবাদ চারির কথা আদায় করতেন কত সুন্দর কত লম্বা করে তিনি দীর্ঘ সময় ধরে আদায় করতেন তোমরা আমাকে ব্যাপারে প্রশ্ন করিও না এমন কি মিজির হাদিসের মধ্যে এসেছে যে রাসুল্লাহাম যে তিন দিন জামাতে করেছিলেন নিয়ে জামাতে আদায় করেছিলেন সাহাবাই বলেন যে আমরা তারাবে আদায় করতে করতে এমন অবস্থা হয়েছিল যে ফজর আক্তা হওয়ার কাছাকাছি হয়ে গেছে। আমাদের সাহারি খাওয়া ফাওত হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল অর্থাৎ রাসুলল্লা সাল্লাই সাল্লাম এত দীর্ঘ সময় ধরে তালাবাত করেছেন যে ফজরের আগ পর্যন্ত মাত্র অল্প একটু সময় সাহারি খাবার বিরতি দিয়েছিলেন সেই সময় পর্যন্ত রাসুল্লাহ সাল্লাই সালাম সোলাত তারাবি লাইল আদায় করেছিলেন কেয়ামাইল তাহাজুত তারি কেয়ামের মাদান এগুলো সব এক সলাদ এগুলো সার পর থেকে যতগুলো সালাত এগুলো সব এক সলা প্রথম রাত্রে আদায় করলে আমরা এগুলোকে চলাত তার বলি শেষ রাত্রে আদায় করলে তাহাজুত বলি লাইল বলি কিন্তু সকল মহাদ্দ সকল মুফাসরিন বলছেন এগুলো এক সলাপ সবগুলোই কেয়ামাইল সবগুলোই চলাত सम्मानित भाई बोल रखते दूरे चेस्ट करब आल्ला सबा के भूलिगुल्ला